السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى أهله وصحابه أجمعين وبعد سنوان درشق بندو أمراه الله سنة کرسلام إمام أبو جافر تحوير حمد الله الرحيطة وبيان وعتقد أهل السنوالجماع أهل السنوالجماع ترى اكتب تير اكتب تير اكتب عنقشنية جهدت أن أمراه بكا کرسلام يوم الآخر آخرات جيب آخرات جيب جيبان شمبر کے ইমাম তহাবিজা বলেছেন সেটা ব্যাখ্যা করছিলাম তিনি বলেছিলেন যে অনুপ মনু বদাবিল আমরা কোয়ার আজাবর উপর ইমান রাখি ইমান কায়ান আহলান যে কওয়ার আজবের উপযুক্ত এর ব্যাখ্যা আমরা বলেছিলাম যে মানুষের জীবনের এই যে দুনিয়ার জীবনের সফরের শেষে জীবন শেষ হওয়ার পরে আখেরাতের জীবনের শুরুতে মানুষের রু হরণ হয়ে যা আলাদা হয়ে যায় আলাদা হয়ে যাওয়ার তার একটা সফর আছে সে সফর কোন দিকে যাচ্ছে কোনটা কোন দিকে যাচ্ছে তার বিবরণ আমরা আদি স্পষ্ট পাই সেটা আমরা আলোচনা করেছিলাম তো সে আলোচনার ভিত্তিতে আমরা বলেছিলাম যে আসলে এই পুরো জিনিসটাই হচ্ছে এমন অবস্থা যে ভীতিপ্রদ অবস্থা এই ভীতিপ্রস্ত তৈরি হয় ভীতিব্রস্ত তৈরি হওয়ার কারণে যে মানুষের ভিতরে একটা মাদ মানে একটা উন্মাদনা চলে আসে সেটাকে বলে আমরা একটু তুলে ধরতে চেষ্টা করছি এখন সেটা হচ্ছে আল্লাহ কোরআন বলেুল মৌতবিল হক দায় কুন্ত হুতাহিদ আর এসে গেছে আর এসে যায় মৃত্যুর পাগলামি যথাযথভাবে যখন প্রয়োজন তখন আসবে অর্থাৎ মেঘ্রু মৃত্যুর পাগলামিটা আসবে এটা আসাটা হক এটাকে স্বীকার করতে হবে কেমন এটা আসতো এবং এটা আসবে পিল হক এবং এটা আসবে সন্দেহ করার কোনো কিছু নেই দ্বিতীয় অর্থ হচ্ছে টাইম মতো আসবে এবং এটা আসবে এটাকে অস্বীকার করা যাবে দুইটা জিনিসকে হক অর্থাৎ হক দুইটা হলে খবর হক অর্থই হচ্ছে যা সত্য খবরের দিক থেকে সত্য এবং অর্থাৎ সত্য খবর হলে সেটা সত্য আর যদি সেটা শরীরের বিধান হয় তাহলে সেটা হবে ইনসাফ ফর্ণ এটাল হক হক দুইটা জিনিসকে বলো একটা হল আসিদ্দ ফিল আখবর আওয়ামের নির্দেশের ক্ষেত্রে হক হচ্ছে আল্লাহ খবর দিয়েছে সত্য অর্থাৎ সাকত যে আসবে এটা হক প্রত্যেকটি মানুষের এই মৃত্যুর পাগলামি আছে আল্লাহ তালা কোরআন কারিমিসা বলেছেন হক মৃত্যুর এর পাগলামি মৃত্যুর পাগলামি জিনিসটা কি আসলে অর্থাৎ কষ্টকর অবস্থা কষ্টকর প্রত্যেকের ইমান দ্বারের হয় কাফের হয় কাফের বেশি হয় কাফেরটা বেশি হয় ইমানদারটার ব্যাপারে রসোল্লা সাল্লাহ আসলামের অবস্থা আমরা দেখতে ভাই মৃত্যুর সময় রসল্লা সাল্লাহ আসলাম বারবার এক এক পেয়ালা এক ইয়া থেকে গামলা পানি থেকে তিনি হাত ভিজিয়ে বারবার পানি দিচ্ছিলেন আর বলছিলেন লা লাহ ইনাল সাকাত আল্লাহ কোনো ইলাহ নেই অর্থাৎ তাওদের ঘোষণা দিচ্ছিলেন বলছিলেন ইনআলিল মাউতে সাকারাত নিঃসন্দেহে মৃত্যুর পাগলামি রয়েছে নিঃসন্দেহ মৃত্যুর পাগলামি রয়েছে বলেন রসুল্লাহ তার উপরে মৃত্যুর সময় কষ্ট কখনো হতে আমি দেখিনি আসার বলেন যে আহ রসোল্লাহ সাল্লাম তার কাছে যখন আয়স আবাদ প্রবেশ করলেন তখন তিনি অবস্থা দেখতে পেলেন এবং রসোল্লাহ সাল্লামের কাছে আবৃত্তি করলেন তখন রসুল বললেন এটা বলো না বরং বলো সাক হকা যে এই মৃত্যুর পাগলামিয়ে এসে গেছে অর্থাৎ মৃত্যুর সময় এই সাকা প্রত্যেকটি মানুষের হয় ইমানদার এবং কাপের উভয়ে এই পাগলামেটা এই কষ্টটা অনুভব করে সেই হিসাবে ইমানদারের অবস্থা একরকম হয় কাঁপের অবস্থা অন্যরকম হয় ইমানদারের ব্যাপারে বলা হয়েছে আমরা হাদিসে আগেও পড়েছে আমরা জেনেছি যে আলা তার পেশানি দিয়ে ঘাম বের হয়ে যায় এবং সেখান থেকে আস্তে করে রুটা আলতা আলতফ কোন অত্যন্ত সূক্ষ্মভাবে আলতোভাবে সেটাকে তুলে আলাদা করে আল্লাহ তালা পক্ষ থেকে ফেরে নিয়ে যায় উপরের দিকে আর কাফের ব্যাপারে বলা হয়েছে যে কাফের যখন দেখতে পায় যে আদাবের ফেরা আসছে তখন তার রুটা তার সারা শরীরের শরীরের মধ্যে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ে কি আঙ্গুলের ফাঁকে মুখের ফাঁকে ছড়িয়ে পড়ে সারা শরীরে সেটার কষ্ট আতরাফে পর্যন্ত সেটা ছড়িয়ে পড়ে ছড়িয়ে দেওয়ার অবস্থা হলে এমন অবস্থা হয় তখন ফেরেসটা ডাকতে থাকে যে আইয়া তুমি হে খবিসু তুমি বেরিয়ে পড়ো আল্লাহ তালার আল্লা তালার ক্রোধের মধ্যে এবং তা আল্লাহ তালার রাগের দিকে বেরিয়ে পড়ো তখন যেভাবে যেভাবে ভিজা তুলা থেকে লোহা আলাদা করতে কষ্ট হয় অর্থাৎ সেটা সারা আটকে যায় সেভাবে সেটা সারা শরীরের ভিতরে আটকে যায় সে প্রত্যেকটি রগ শিরা উপশিরার মধ্যে ঢুকে পড়ে তার রূপ এই জিনিসটা আল্লাহ তালা উল্লেখ করেছেন কোরআনকারি মেয়ে অমার আল্লাহ ইমান ইফতারা আল্লাহ হেকা দিবেন ও কলা ওড়াইলে ওড়াইলেই সেই তার থেকে আর কে বড় জোয়াল হতে পারে যে ব্যক্তি বলে যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা রটনা করে এবং অথবা বলে যে ব্যক্তি সেই ব্যক্তি অথবা সেই ব্যক্তি যে ব্যক্তি বলে আমার উপর ওহি করা হয়েছে অথচ তার কাছে ওহী পাঠানো হয়নি হ্যাঁ যেমন কাদিয়ানি বা তথাকথিত যারা নবোধের ভণ্ড দাবি দেয় তাদের কথা ইঙ্গিত করা হচ্ছে এখানে ওয়ামান কালা অনুরূপভাবে ওই ব্যক্তি ওই ব্যক্তিও জো আলেম বড় জো আলেম ওমান কালা সাহনজুল ইসলাম আল্লাহ যেরকম নাজিল করেছে সেরকম আমি নাজিল করতে পারি না হজবুল্লাহ আল্লাহ তালা তাদের শাস্তির কথা বলছেন তারা এরকম করে মৃত্যুর এই সন্দিক্ষণে থাকে আর ফেরস তারা ফেরেস তারা হাত প্রসারিত করে দিয়েছে তাদের কিন্তু তারা বের করে আনে বলে আখরি জি আনফিসুম তোমরা তোমাদের রুকে বের করে নিয়ে আসো কারণ তোমরা আল্লাহর উপর না হক কথা বলতে না জেনে কথা বলতে না হক কথা বলতে অকুন তুমি আয়াত পেরুন আর তোমরা আল্লাহ তালার নিদর্শনের ব্যাপারে অহংকার করতে আল্লাহর আয়াতগুলো অহংকার করতে মানতে না অহংকার করে সেগুলো অস্বীকার করতে আল্লাহ এদের এই অবস্থাটা বলেছেন সেটা হচ্ছে যে এদেরকে বের করে আনা যে রুটা তোমরা বের করে নিয়ে আসা ফেরা কষ্ট করবে না তাদেরকে বের করে প্রত্যেক অবস্থা থেকে বের করতে তাদেরকেই কষ্ট দিবে তোমাদের রু তোমরা বের করে দাও এই যে রু বের হওয়া আসে পালিয়ে বেড়ানো কাপের সারা শরীরে ছড়িয়ে পড়ে সবই কিন্তু সাক মৃত্যুর কষ্টের ভিতরে পড়ে এসবই কিন্তু মৃত্যুর কষ্টের ভিতরে পড়ে মৃত্যুর সময় এই পাগলামে প্রত্যেকটি এ প্রতিটি কাফের সেটা অনুভব করে তেমন সেটা তার মধ্যে থাকে ইমানদারের বিপরীত ইমানদারের মধ্যে পড়ে না এবং কখনো কখনো কোন কোনো ব্যক্তির জন্য রসুল্লাহ সাল্লাম হাদিসে দেখা যায় কা তার মৃত্যুর পাগলামি খুবই কম হবে তার এমন অবস্থা হবে যে হাদিসে সে রসুল্লাহ সাল্লাম বলেছেন আশিদু লাজিদ আলামাল আল কাতলি ইল্লাহ কামা ইয়জিদ ওয়াহাদামাল আল যে একজন শহীদ আল্লাহ আস্তে শহীদ হবে সে তার মৃত্যুর মৃত্যুর কষ্টটা এত কম পাবে যেমনি ভাবে কেউ কোনো একটি প্রিপেয়ার কামর দিলে যেমনইভাবে যে কষ্ট পায় সেরকম একটা কপ কষ্ট অথবা কেউ একটি চিমটি দিলে যে কষ্ট পায় সেরকম একটি কষ্ট শুধু পাবে এর চেয়ে বেশি কষ্ট সে পাবে না অর্থাৎ একমাত্র শহীদে শহীদ ব্যক্তি এই মৃত্যুর কষ্ট থেকে মুক্তি পায় এর বাইরে সবাই এই মৃত্যুর পাগলামি তাকে মৃত্যুর পাগলামির মৃত্যুর অবস্থা সাক তাকে ভোগ করতে হয় ইমানদার একরকম ভোগ করে কাফের অন্যরকম ভোগ করে ইমানদার এই ভোগ করার মাধ্যমে তার গুনার কাফারা হয়ে যায় তার আল্লাহর কাছে তার মর্যাদা বৃদ্ধি পায় আর কাফের এই কষ্টের মধ্যে তার কোনো কিছুই কমতি হয় না তার কষ্ট আরও বাড়তে থাকে সে এখানে কষ্ট পাওয়ার পরে মৃত্যুর সময় পরবর্তী জীবন তার জন্য আরও কঠিন হয়ে পড়ে যেমনিভাবে রসল্লা সাল্লা সাল্লাম হাদিসে এসেছে যে কবর হচ্ছে প্রথম মানজিল আখেরাতে প্রথম প্রথম স্তর এখানে পরবর্তী এখানে কষ্ট হলে পরবর্তী আরও কষ্টকর হয়ে পড়ে এটা শুধু কাফেরদের জন্য ইমানদার সেখানে যে কষ্ট অনুভব করে সে কষ্টের মাধ্যমে আল্লাহতারা তার গুনার কাফারা করেন আবার আল্লাহতারা তার জন্য পরবর্তীতে বলন্দ উচ্চতর মজাদার ব্যবস্থা করে দেন ইমানদারদের জন্য সেটা আলাদা বিষয় কিন্তু কাফেরের কষ্ট অনুভূত হতেই থাকে এভাবে কাফের রু ইমানদার রু বের হওয়ার পরে যেই জীবনের সূত্রপাত হয় সেই জীবনের নাম হচ্ছে আলমুল বারজাক বারজাক বারজাক শব্দের অর্থ হচ্ছে বাধা প্রাচীর যেন একটা বাধা হয়ে গেছে এই জগৎ থেকে আরেকটা জগতের মধ্যে একটা বাধা হয়ে দাঁড়িয়েছে এই এর নাম হচ্ছে আলমুল বারজাক এর আরেক নাম আমরা দিয়েছি কোরআন একটা কবর আল্লাহ বলছে সুম্মা আমাত আকাহু আল্লাহ তাকে মৃত্যু দিয়েছেন তারপর তাকে কবরে দিচ্ছেন এর অর্থ হচ্ছে মৃত্যু এবং কবর এটা আরেকটা মৃত্যুর পরের যে কবরে দেয় সেই কবরে যাওয়ার যে জগৎটা সেটার নাম হচ্ছে আল বারজাক আল্লাহ তালা কোরআন কারিমে এই বারজাক সম্পর্কে বলেছেন ইলা যে মৃত্যুর পরে তাদের মৃত্যুর পরে তাদের রয়েছে বারজাক তাদের সামনে রয়েছে বারজাক মিউরিম তাদের সামনে রয়েছে বারজাক বারজাক বাধা ইলাই সেখানে তারা থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত পুনরুত্থান দিবস পর্যন্ত একটি মানুষ যে জায়গায় থাকবে সেটা আলম বারজাক এই জন্য বলা হয়ে থাকে মানুষের দানুষের বাড়ি হচ্ছে তিনটি একটি হচ্ছে দুনিয়ার বাড়ি আরেকটি হচ্ছে বারজাকের বাড়ি আরেকটি হচ্ছে দারুল বাড়ি দুনিয়ার দুনিয়ার বাড়িটা একটা একটা থেকে বড়। ক্ষণস্থায়ী কবরটা বেশি দিন স্থায়ী তারপরে তারপরে যে জীবনটা সেটা সেটা চিরস্থায়ী এটা কোনোদিন শেষ হবে না আর সেটা হচ্ছে আখেরাতের জীবন এই আখ জীবন আগে যেই সময়টুকু কাঠের আখেরাতের একটা অংশ কিন্তু এটাকে বলা হয় বার্জাখী জীবন এই বারজাখী জীবনের কিছু বিধান আছে এর কিছু নিয়ম কারণ এর শরীর বলে দিয়েছে কি কী হয় না হয় এখানে কি করতে হবে ইমানদারার কী কারণ ইমানদারের কি কি অবস্থা হয় কাফের কি অবস্থা হয় সে বিষয়ে রসুল্লাহ সাল আলিয়া বিস্তারিত আলোচনা করেছেন কোরআনে কারিমও এ বিষয়ে ইঙ্গিতপূর্ণ জিনিস এসেছে যে একটি মানুষ মৃত্যুর পরে তার কি হয় কোরআনে কারিমে সেভাবে ইঙ্গিত এসেছে কোথাও বলা হয়েছে তার শাস্তি হয় কোথাও বলা যায় তার শান্তি হয় আমরা দেখতে পাইলাম যে মৃত্যুর পরে যে জীবনটা শুরু হয় সেটা হচ্ছে বারজাখি জীবন এটাকে বলা হয় কবরের জীবন এবং এটা আখ একটা অংশ অংশ হলেও এটা একটা বিরাট সময় যে সময়টার পরে সত্যিকারের কেয়ামত কায়েম হবে এবং क्यामत कायम ओ कम मानुष मारा गत कायम से क्या ध्वस नहीं क्या क्या मजखने मृत्यू पदखान टुकटा बोला आलमजा बारजा बाधा आगे ये समय की समय मानुष कबर आजब जमन है इस समय कबर शांति अर्थात ईमानदार जो शांति है इस समय किस प्रश्न है तो कबर आजब शांति प्रश्न ये हमें आजकल आलोचना प्रथम कुरान करीम थे देखते पाई आसले किसु मानु कबर आजबा कुरान करीम विभिन्न आयाते से कुरने करीम आल्ला तारा जल्लाह तलामी आल्लाह तलामानजनरा على الله كذبا او قال اوحي إليه, إليه ولم يوحي إليه شيء ومن قال سأنزلوا مثل ما أنزر الله ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسط ويدهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولنا الله غير الحق وكنتم عن آيات تستكبرون سورة عامر تير نمبر آيات تقام ربوز ده باري جي كانب الله يستعلي اليوم تجزون عذاب الهون عز كيد دين تماكي كتين شخصي دياه ادار بوزاقلو جي শাস্তি দেয়া হবে মৃত্যু মৃত্যুস পরেই তাকে শাস্তি দেয়া কবর আযাব তার হবে এই আর থেকে আমরা বুঝতে পারি কারণ তাকে ধর্মক দেয়া হচ্ছে আজকে তোমায় কোটি শাস্তি দেয়া হবে কোটি শাস্তি দেয়া হবে এই আর থেকে আমরা বুঝতে পারি যে কবরের আযাব হবে অনুরূপভাবে সূরা তাওবার 101 নম্বর ayat আল্লাহ তাআলা বলেন আপনার আপনাদের চতুর্পাশ্বে মদিনাবাসীদের চতুর্পাশে বেদিনা রয়েছে যারা মুনাফেকাবাসীদের মধ্যে কিছু মুনাফেক রয়েছে আল্লাহ তালা বলছেন মারাদু আলিফাক নিফাকের উপরে তারা মুনাফেকি করতে করতে তারা সেটার উপরে তারা তার উপরে তারা নিজেরা প্রতিষ্ঠিতি লাভ করেছে প্রতিষ্ঠা হয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে তাদের অন্তর মুনাফেকি সেটার উপরে তারা বড় হয়েছে লাহম আপনি তাদেরকে চিনেন না আল্লাহ তালা বলছেন নাহম আলাম আমরা জানি সানুয়ার্দেব হুম্মার রাতাইন আমাদের দেশে এখানে তারা আল্লাহ তারা বলছেন সানুয়ার দেব হুম্মার রাতকে আমি দুইবার শাস্তি দেবো তুমি আদা বিন আদিম তারপর তাদেরকে কঠিন শাস্তি দিকে নিয়ে যাবে এই দুইবার শাস্তি কি এই দুইবার শাস্তি হচ্ছে প্রথম শাস্তি হচ্ছে যে দুনিয়ার বুকে প্রথম প্রথম দুইবার শাস্তির মধ্যে প্রথমটা দুনিয়ার বুকে তাদেরকে বিভিন্ন মসিবত নফস সন্তান সন্তোষী বিপদ ইত্যাদি দিয়ে তারা শাস্তি দেবে আর দ্বিতীয় শাস্তি হচ্ছে কবরের মধ্যে দিবে আর সর্বশেষ সেটাকে সম্পর্কে আল্লাহ বলছেন তুমা ইউরাদ্দলা আদা বিন তারপর তাদের কোটি শাস্তি অর্থাৎ জাহান নামের শাস্তি তাদের জন্য আখের হাতে থাকবে শাস্তি সেটা তাদের চিরস্থায়ী শাস্তি তা হচ্ছে জাহান নামে তাদের শাস্তি হবে সেই শাস্তিটি বলার উদ্দেশ্য তৃতীয় আয়াতে যে আমরা কবর আজবের বিষয়টি সাব্যস্ত করতে পারি সেটা সুরা গাফের মধ্যে পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ আয়তা আল্লাহ বলেছেন যে আল্লাহ কি শাস্তি দিচ্ছেন সেটা আল্লাহ করেছেন সেখানে আল্লাহ করে আল্লাহ ওই লোকটিকে ইমানদার লোকটি যে ফেরাউনের সামনে সাহসিকতা বলেছে সাহসিকতার সাথে ইমানের বিষয়টি উল্লেখ করেছে আল্লাহ তালা তাকে হেফাজত করেছে সু আদাব এর বিপরীতে ফেরাউনের যারা অনুসারী ফেরাউন এবং তার অনুসারী আল্লাহ তারা কঠিন শাস্তি দিলেন কিরকম আন্নার ইহরাদ আলিহা গুদুবম আসিয়া যে তাকে তার উপর পেশ করা হয় জাহার্নাম ইহরাদ আলিহা জাহার্নামের উপর তাকে পেশ করা হয় তাদেরকে গুদুবম আসিয়া সকাল বিকাল তাদেরকে জাহার নামে দেওয়া হয় আর কেয়ামত ইয়া কেয়ামত যেদিন কায়েম হবে সেদিন বলা হবে আত খেলু আলাহ আদাব কঠিন শাস্তিতে প্রবেশ করলে বোঝা যাচ্ছে যেহেতু আখেরাতের কেয়ামতের দিন বলা হচ্ছে যে তাদেরকে কঠিন কথা তাদেরকে প্রবেশ করেন বলা হবে আগের শাস্তিটা আলহিয়া গুদুম আসিয়া তাদের উপরে তাদের তাদের নামে যাহার নামে তাদেরকে পেশ করার অর্থ হচ্ছে যাহার নাম তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এটা হচ্ছে কবর আজাব বর্তমান সময় তাদের উপরে শাস্তি চলতে আছে এবং আখের জীবনে তাদের শাস্তি আরো ভয়াবহ আখরাতের শাস্তি আরো ভয়াবহ চতুর্থ যে আয়াত তার বুঝতে পারি যে কবর কবর আজাব রয়েছে সেটা হচ্ছে কোরআনে কারিমে সুরায় সাজদার একশ নম্বর আয়াতা বলছেন ওলা নুদিয় মিনাল আদনা দুন আল আয়দাবিল আকবর কঠিন বড় শাস্তির আগে তাদেরকে আমরা ছোট শাস্তি উপভোগ করাবো ছোট শাস্তি উপভোগ করাবো আব্দুল আব্বাস সাজে একদল সহ একদল মুফাসির একথা বলেছেন যে আদাবল আদে না ছোট শাস্তি বলতে এখানে কবর রাজাবকে বোঝানো হয়েছে কারণ বড় আজাব আখেরাতের জন্য রয়ে গেছে আর ছোট আজাব হচ্ছে কবর রাজাব যা তাদের যা তাদের উপর আসবে যারা তাদের উপর আসবে কাফের যারা তাদের উপর আসবে আল্লাহ আজাব আসার আগেই দুনিয়ার বুকে তাদের জন্য ছোট আজাব অপেক্ষা করছে কবর আজাব হক হচ্ছে সুরা তুরের পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ অল্লা তারা বলছেন আপনি তাদেরকে ছেড়ে দিন ঐদিন হাত তা ওই দিন সাক্ষাৎ করা পর্যন্ত যে দিনের সাক্ষাৎ বেহস করে ফেলবে যেদিন তাদের কোনো ষড়যন্ত্রই তাদের কোন কাজে আসবে না এবং তাদের কেউ সাহায্যকারী থাকবে না ওয়াইম দুনা দু আর নিশ্চয়ই রয়েছে যারা জালেম তাদের জন্য শাস্তি এর আগেও শাস্তি রয়েছে তাদের অধিকাংশই তা জানে না কথা বর্ণনা করেন কথা বলতেন আগেম যারা কাফের যারা তাদের জন্য শাস্তি রয়েছে সেটা সুরে তুরের শাস্তির সময় যারা বলা সেটা বোঝা যাচ্ছে যে কবর আয় আজাবটা হক ইমাম তবের রহমতুল্লা তফসিরে শহীদ সনদা সেটা বর্ণনা করেছেন সুতরাং এই আয়ত দ্বারা বোঝা যাচ্ছে কবর আজাবটি হক ষষ্ঠ যে আয়াত থেকে আমরা কবর আজ আজাব হক সেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে আহ আল্লাহ তালা কোরআন কারিম বলেছেন আল্লাহ কুমুর হত্তা তুমুল তোমরা তোমাদেরকে প্রাসুজ্য তোমাদেরকে ভুলিয়ে রেখেছে যতক্ষণ না তোমরা কবরে যাচ্ছ এর ব্যাখ্যা এসেছে যে কবরের শাস্তির বিষয়টি উল্লেখ করা হয়েছে অনুপাবে সপ্তম যে আয়াতটি এবং যেটা আমরা উল্লেখ করবো কোরআন থেকে সেটা হচ্ছে রসুল তালা কোরআন কারিম বলেছেন মিমা খতি আতিম নারা যে এই বংশধর নুহের যারা অনুসারী নুহের যারা অনুসারী ন অনুসারী হয়নি কাফের যারা ফাসেক যারা ডুবান সেখানে তাদের তাদের আল্লাহ আল্লাহ তালার কাছ থেকে কোনো সাহায্যকারী তারা পায়নি এ আয়তের তফসিরে বলা হয়েছে যেমন কর্তব্য বলেন যে এই আয়তে তারা বোঝা যাচ্ছে যে মৃত্যুর পরে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে ই আমরা অন্যান্য হাদিস থেকেও সেটা প্রমাণ করবো এবং এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব পরবর্তী কোন পর্বে ততক্ষণ আল্লাহ তালা আপনাদের সুস্থ রাখুন ভালো রাখুন ও আহ আলহামদুলিল্লাহ আলমিনামালকুম রহমতুল্লাহ